আমি শপথ করি কেয়ামত দিবসে, আরো শপথ করি সেই মনের যে নিজেকে ধিক্কার দেয় মানুষ কি মনে করে যে আমি তার অস্থিসমূহ একত্রিত করব না পরন্তু আমি তার অঙ্গুলিগুলো পর্যন্ত সঠিক হবে সন্নিবেশিত করতে সক্ষম বরং মানুষ তার ভবিষ্যৎ জীবনেও ধৃষ্টতা করতে যায়। সে প্রশ্ন করে কেয়ামত দিবস কবে যখন দৃষ্টি চমকে যাবে চন্দ্র জ্যোতিহীন হয়ে যাবে এবং সূর্য ও চন্দ্রকে একত্রিত করা হবে সেই দিন মানুষ বলবে পলায়নের জায়গা কোথায় না কোথাও আশ্রয়স্থল নেই আপনার পালনকর্তার কাছেই সেদিন ঠাঁই হবে সেদিন মানুষকে অবহিত করা হবে সে যা সামনে প্রেরণ করেছে ও পশ্চাতে ছেড়ে দিয়েছে বরং মানুষ নিজেই তার নিজের সম্পর্কে চক্ষুষ মান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 সেদিন আপনার পালন কর্তার নিকট সবকিছু মিটো হবে সে বিশ্বাস করেনি এবং নামাজ পড়েনি পরন্তু মিথ্যা আরোপ করেছে ও কৃষ্ঠ প্রদর্শন করেছে অতপর সে দম্ভ ভরে পরিবার পরিজনের নিকট ফিরে গিয়েছে তোমার দুর্ভোগের উপর দুর্ভোগ অতপর তোমার দুর্ভোগের উপর দুর্ভোগ মানুষ কি মনে করে যে তাকে এমনি ছেড়ে দেওয়া হবে से किस्खलित बीर्तपर से रक्तपिड अतपर आल्ला के सृष्टि करस्त कर दाथे सृष्टि करर नार और नारी तबुकी से आल्ला मृत के जीवित करते सक्षम नन